ইন্টারনেট গভর্নেন্স এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটি চলমান চ্যালেঞ্জ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি এর সাথে সম্পর্কিত বিষয় এবং ইন্টারনেট গভর্নেন্স আইজি এর অন্তর্ভুক্ত বিষয়গুলোর সীমানা নির্ধারণ করা এই চ্যালেঞ্জটি এমন পরিস্থিতিতে উদ্ভূত হয় যেখানে প্রযুক্তি আইজি বিবেচনার দ্বারা প্রভাবিত বা সীমাবদ্ধ হয় পাশাপাশি এমন ক্ষেত্রেও যেখানে আইসিটি ইন্টারনেট গভর্নেন্সের সম্ভাবনাকে চালিত করে বা সীমিত করে প্রযুক্তিগত বিষয় এবং নীতিমালার বিষয়গুলোর মধ্যে বিভাজন একটি ধারাবাহিকতার মধ্যে বিদ্যমান এবং এটি বিভিন্ন মাত্রায় প্রভাবিত হয় ফলস্বরূপ কিছু পাঠ্যক্রম নির্দিষ্ট একটি বিভাজন বিন্দু নির্ধারণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এর পাশাপাশি এই ধারণাটি দলীয় আলোচনার একটি সুযোগ সৃষ্টি করে যা প্রযুক্তি এবং গভর্নেন্সের আন্তঃসংযুক্ত প্রকৃতিকে তুলে ধরে এবং তাদের পার্থক্য সম্পর্কে বোঝাপড়া বাড়ায়